সে অধ্যায়ের বাকি অংশ আমরা আজকের এ দর্শে ইনসা আল্লাহ পূর্ণ করবো বলছেন যারা ইমান এনেছে ইমান এনেছে বলতে প্রকৃত তাওহেদের সাথে ইমান এনেছে ওয়ালাম এবং তাদের সেই তাওহেদ শেরকের সাথে সংমিশ্রিত করেনি সেই তাওহেদ ইমানকে সাথে সংমিশ্রিত করেনি থেকে এবং তারাই প্রকৃতপক্ষে হেদায়ত পথে রয়েছে তারাই প্রকৃত পক্ষে হেদায়ত প্রাপ্ত এরপরে আমরা আরেকটি সর্বশেষে হাদিস নিয়ে আলোচনা করছিলাম যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবিজবান রবি আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেন যেই ব্যক্তি কি করে ইহা ইহ এটি বলে তবে শুধু খলি মুখ দিয়ে বললেই হবে না বরং এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে আল্লা রাহিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন তো আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এর মানেই হলো যে মুখ দিয়েলাহা ইহ উন করবে সে অবশ্যই যাবতীয় যত রকমের শেরক রয়েছে সব শেরক থেকে বিরত থাকবে কারণ মুখ দিয়ে যদি লাহ্লা উচ্চারণ করে আবার যদি সে শের লিপ্ত হয় চাই সেই শের মৌখিক শেরক হোক অথবা শারীরিক কোনো কর্মের শেরক হোক অথবা আরো চিন্তা চেতনা আকিদা বিশ্বাসের কোনো শেরক হোক সেই শেরকে যদি কেউ লিপ্ত হয়ে থাকে আর মুখ দিয়ে যদি সে লাহ হাজার হাজারবার কেন লক্ষ্যবারও বলে থাকে আসলেই তার এ লাতে কোনো উপকারে আসবে না সে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না এবং বলার মাধ্যমে সে আল্লাহ সুবাহ সন্তুষ্টি কামনা করবে আল্লাহ সুবহান খুশি করাই তার উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবাহ বিধান অনুযায়ী চলার তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন একেবারে জাহান্নাম থেকে আল্লাহ রাহিন তাকে মুক্ত করবেন এই সুসংবাদ আল্লাহ রসুল সাল আলিহাল্লাম আমাদেরকে ইহাদিসে বলেছেন আসলে এখানে একটু আমাদের জেনে নেওয়া দরকার যে লাহা কোন সময় বললে এবং কিভাবে বললে আসলে সে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি সুহানের লক্ষ্যে এবং এর মাধ্যমে সে জাহান নাম থেকে বাঁচতে পারবে অপরপক্ষে এর মাধ্যমে সে জাননাতে যেতে পারবে এখানে আমাদের কতগুলি বিষয় একটু জেনে নেওয়া দরকার তাহলে কোরআন ও হাদিসের আলোকে জানা যায় ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি যখন পাঠ করা হবে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 কিন্তু আসলে এই বাক্যটি কি বলতে চা এই বাক্যটির অর্থ কি এই বাক্যটি আমাকে কোন পথ থেকে বাধা দিচ্ছে আর কোন কাজগুলি করা হুশিয়ার জানতে হবে এই বিষয়টি আমাদেরকে সর্বপ্রথমে জ্ঞান অর্জন করতে হবে মূলত এই জন্যই আল্লাহ সুবাহ সোরা মুহাম্মদের উনিশ নম্বর আয়তে তিনি বলছেন আমরা এই বিষয়টি সম্পর্কে যখন আমাদের সঠিক জ্ঞান হবে এই বিষয়টি আমরা যখন সব ভালোভাবে উপলব্ধি করবো অনুধাবন করব। এর অর্থ কি আমরা সেটি বুঝতে পারবো তখনই আমরা এই বাক্য যা চায় সেটাই শুধু করব আর এ বাক্য যা চায় না সেটা থেকে বিরত থাকবো কারণ এ বাক্যটি হলো শুধু আল্লাহ সুবাহ আল্লাহ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ সুবাহন আল্লাহ তৌহিদ জেনে সেটি মেনে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং যত রকমের এ লাহ ইল্লাহ পরিপন্থী বিষয় রয়েছে সেগুলি হলো শের। চাই সেই বড়সের হোক বা ছোট সেরক হোক সেগুলি থেকে বিরত থাকতে হবে আমরা যদি স্মরণ করি ওই সেই জাহিলি যুগের কথা যে সময় আল্লাহ রসুল সালি হুসাল্লাম তিনি ইসলাম নিয়ে আসলেন নিয়ে এসে তিনি তাদেরকে বললেন তোমরা বলো শুধু ইলাহা ইল্লাহ তাহলে সফল কাম হবে তাহলে সার্থক হবে তাহলে ইহোকাল পরকাল তোমরা তোমাদের জীবনকে সার্থক করতে পারবে আসলেই তারা মুখ দিয়ে লাহা ইল্লাহ এই কথাটি বলে নাই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 شو تران لا إله إلا الله شده مغدية وطارن كورانواء برون من قال لا إله إلا الله يبتغي بذالك وجه الله الله عرشاندوشتيا عجاني رودشة جبكتي لا إله إلا الله بول بي إير ارتوكولي شبوز بي تحلي شي بكتي كونو دين كونو بكتي لا إله إلا الله বলার পরে সে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সে নত হতে পারে না আল্লাহ সুবাহ হুয়া আলা ছাড়া অন্য কারো কাছে সে নিচ্ছট হতে পারে না আল্লাহ সুবাহ হুয়া আলা ছাড়া অন্য কারো সে সন্তুষ্টি কামনায় সেখানে কিছু করবানি বা কোনো নজর নেওয়াজ কোনো করতে পারে না তাই আসুন আমরা ইহা ইল্লাল্লাহ সে বলার চেষ্টা করবো এলাহ ইহা এটাকে আমরা বুঝবো বুঝে সেই অনুযায়ী আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা বলবো যদি বলতে পারি তাহলে এর বিনিময়ে আমরা সেভাবেই আমরা এই দর্শ গ্রহণ করে আমাদের ইমানকে তাওহিদ আমরা আরো মজবুত করে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবারও আমরা ইনশা আল্লাহ ফিরে এসে বাকি দশ শুনবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমিনাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দান আদমী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ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 এই এই রানাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় मुखे अनुभूत रमजान मुबारक साधन शिकायत नियंत्रित हते रोजा एक मानसर जीवन के रमजान विधि विधान परवर्ती अनुष्ठान पिसाए বাকি অংশ আমরা পূর্ণ করতে যাচ্ছি দর্সে আমরা শুরু করেছিলাম আলোচনা যে ফজলু তাহ ও তৌহিদের ফজিলত তাওহিদের মর্যাদা এবং তাওহিদের কারণে মানুষের অন্য অপরাধ আল্লাহ থাকেন সেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম একটি বলবে এবং আল্লাহ সুবাহ সন্তুষ্টি শুধু সে কামনা করবে এর মাধ্যমে তাহলে আল্লাহ রবাহিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন এটাই আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি ক্ষেত্রে হোক তার আবাদত বন্দীর ক্ষেত্রে হোক যখনই সে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে লাই বলবে এবং আল্লাহ অসন্তুষ্টি হবেন এমন কর্ম কাজ সবকিছু থেকে সে বিরত থাকতে পারবে নিশ্চয়ই কোন সন্দেহ নাই আমরা আল্লাহ এর সালামের আলোকে আশা করব যে আল্লাহ রসুল আমরা বলছিলাম বরং লাহা ইল্লাল্লাহ এটি বলার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে সেই শর্ত মধ্যে প্রথম শর্ত ছিল লাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমার একটি জ্ঞান থাকতে হবে লাহা ইল্লাহ এর অর্থ কি লাহা ইল্লাল্লাহ কি বলতে চায় আহ্বান জানাচ্ছি লাহ কোন বিষয়ে বাধা দিচ্ছে সে বিষয়ে সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে আমি সত্যিকার ইহকাল এবং পরকালে উপকৃত হব আর যদি লাই ইহা সম্পর্কে জ্ঞান না থাকে মুখ দিয়ে হাজার বার সহস্রবার আমি লাহ বলছি আবার গাছের কাছে গিয়ে আমি শেষ রত হচ্ছি যদি এমনই হয়ে থাকে তাহলে সেই লাহা ইল্লাহ মাধ্যমে জান্নাত খুলবে লা যাবে যখন এ লাহাই হবে একমাত্র আল্লাহ সুবাহ তাও একত্রবাদের উপর প্রতিষ্ঠিত থেকে এবং যত রকমের আল্লাহ অপছন্দনীয় বিষয় রয়েছে সর্বপ্রথম হলো সেই সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে লেখক রাহ সে তার জামিয়া তিরমিজির মধ্যেও সে হাদিসটিকে নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আনাস বিন মালিক রিয়াহ বর্ণিত আনাসাল্লাম يقول قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشجق بي شيئا لأتيتك بقرابها مغفرة هذه كدسي جاء الله رب العالمين بولبنج هي أدم شنطان هي أدم شنطان لو أتيتني بقراب الأرض خطايا قطا بشير شمان جدي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 আমাদের অন্য অপরাধগুলি গুলি ক্ষমার আশা করা যায় না কিন্তু আল্লাহ সুবাহের বিনিময়েদের ফজিলতেই এটাউহিদের বরকতেই আল্লাহ সুবহান আমাদের সব অপরাধগুলিকে অন্যান্য সব অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন সব অপরাধ কি পরিমাণ হতে পারে এক হাজার গুনা দুই হাজার গুণা না বরং আল্লাহ অপরাধ নিয়ে আমার দরবারে উপস্থিত হিন্তর্ত হলে একটি আমার সাথে তুমি কোনো শের করনি আমার সাথে কাউকে অংশ স্থাপন করি শের সম্পর্কে আমরা বিস্তারিত পরিচয় সামনে আলোচনা আসবে একটি অধ্যায়ে সে বিষয়ে হতে পারে সেই শের আমল আখলা হতে পারে সেই শের আবাদত ক্ষেত্রে হতে পারে আল্লাহ রসুল সাল আলহিসালাম আল্লাহ সুবাহ বরাদ দিয়ে বলছেন স্বয়ং আল্লাহ সুবাহ তিনি বলছেন যদি গোটা বিশ্বের পরিমাণ নিয়ে তুমি আমার কাছে আস কিন্তু নেই সেগুলি হলো কি তাহলে জেনে রাখো আমি তুমি যে তাওহিদের উপর রয়েছ এবং শেরক থেকে মুক্ত রয়েছ এই গোটা বিশ্বের পরিমাণ সম আমি তোমাকে ক্ষমা দান সুহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই হাদিস আরো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যেটি সহি প্রমাণিত যে সুতরাং যে ব্যক্তি তৌহিদের উপরে থাকবে তাহলে এই তাহিদের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই শের থেকে মুক্ত থাকার কারণেই আল্লাহ সুবাহ তার যত রকমের অপরাধ সে ব্যতীত অন্যান্য সব অপরাধগুলি বিশেষ করে হকুক উল্লাহ আল্লাহ সব আল্লাহ সাথে সম্পৃক্ত তার হকের সাথে সম্পৃক্ত তার অধিকারের সাথে সম্পৃক্ত যে অপরাধগুলি সেই অপরাধগুলি সব আল্লাহ সবগুলি কি ক্ষমা করে দিবেন যদিও সেই অপরাধগুলি পৃথিবীর সম হয়ে থাকে আসুন তাহলে এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মোহিন হিসাবে যদি আমি আল্লাহর ক্ষমা পেতে চাই যদি আমি জান্নাত পেতে চাই আমার পতন উত্থান সবকিছুই সেই সব হানাহুয়া তালার তাও হেদের উপর আমাকে প্রতিষ্ঠিত হতে হবে তার ওয়াহদানিয়া তার একত্রবাদ আমাকে সেটার অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে এবং তার সাথে আমার কোনো রকমের লিপ্ত আসুন আমরা সেই শিক্ষাগুলি একটু সংক্ষিপ্ত ভাবে জেনে নেওয়ার চেষ্টা করি প্রথম শিক্ষা হলো আল্লাহ সুবাহর অনুগ্রহ হল অসীম আল্লাহ সুবাহনতালার অনুগ্রহ দয়া মায়া এটাকে কোনো কোনোভাবে সীমাবদ্ধ করা যায় না কিন্তু আল্লাহ সুবাহর এই দয়া মায়া অসীম কখন থাকবে কখন এই অসীম দয়া মায়া আমি পাবো যখন আমি আল্লাহ প্রতিষ্ঠিত থাকব তাকে আমি সন্তুষ্ট রাখতে পারবো কিন্তু যদি আমি আল্লাহ সুবাহান সেই তৌহিদের উপর প্রতিষ্ঠিত না থাকে যদি সেরকে আমি লিপ্ত হয়ে যাই তাহলে আল্লাহ সুবাহর অসীম দয়া হওয়া সত্ত্বেও আমি কোনো কিছুই পাবো না জমন আল্লাহ العالمين আলামিন উন্না আয়াতে বলেন ইন্নাহু মাইয়্যশিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া মাআহুন্নার জিবকতি আল্লাহর সাথে শিরকলিপ্ত হবে তাহলে তার ইহকাল ও পরকাল সবকিছু बर्बाद হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম তার জন্য নির্ধারিত করে দিবেন ওয়া মাআলি যালিমিনা মিন আনসার আর এই জালিম মুশরিকের জন্য ইহকাল রহমত বিশাল দয়া কিন্তু এ দয়ার পথ তখন বন্ধ হয়ে যাবে যখন আমি কোনদিন হয়ে যাব তাহলে আর যদি আল্লাহ আলমিনের সেই দয়ার আশা আমি করতে পারি মুক্ত হয়ে অন্যান্য অপরাধ যদি হয়ে থাকে আল্লাহ সুহানা হতে আল্লাহর উপর যদি আমার থেকে থাকে তাউিদের উপর যদি আমি থাকি তাহলে সেগুলি ইনসা আল্লাহ ক্ষমা করে দিবেন। আরো আমরা শিখতে পাচ্ছি ঘন্যতম অপরাধ হলো আল্লা কাছে সেটি হলো শেরকের অপরাধ আর সবচেয়ে বড় আহ ভালো কাজ হলো আল্লাহ সুবাহনতাল কাছে বড় সোয়াবের প্রতিদানের কাজ হলো আল্লাহ কাছে সেটি হলো তাওহিদের কাজ তাই এ হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে তখন এই মানুষের তাওহিদ কাজে আসবে যখন সে ব্যক্তি তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকে এবং অন্যান্য গুনা হলেও কিন্তু সে শেরক থেকে বিরত থাকতে পারবে তখনই তার এ তৌহিদ কাজে আসবে এবং অন্যান্য আলী হোসাল্লাম সম্পর্কে যে মুহম্মদ সাল আলী হুসাল্লাম তিনি হলেন আল্লাহ রাবুল আলমিনের বান্দা তিনি কখনো আল্লাহ সুহানহত আল্লাহ সম নন আমরা অবশ্যই কোনো সন্দেহ নেই মখলুকের মাঝে সবচেয়ে বেশি সম্মান দেব বেশি ভালোবাসবো বেশি শ্রদ্ধা জানাবো তিনি হলেন আমাদের রাসুল মোহাম্মদ আলহাল্লাম কিন্তু কখনো আল্লাহ সুবাহ মর্যাদায় বা তার স্তরে তাকে কখনো পৌঁছাবো না সেটি আবার মূলত রাসুল সালি সাল্লামকে সম্মানিত করা নয় বরং তাকে আরো কুলুষিত করাই হয়ে যাবে যেমনই ভাবে আলহিসাল্লাম সম্পর্কে আমরা এখানে জানলাম তিনি হলেন আবদুল্লাহ রসুল আল্লাহ সুবাহ তিনি একজন বান্দা যখন আল্লাহ সুবাহর সমপর্যায় সেই ভ্রান্ত সমাজ ঈসা ফলে কি হয়েছে ঈসা আল্লাহ করা হয়েছে ঈসা হয় যেমনইভাবে আল্লাহর বান্দা হিসাবে মনে করব এবং আল্লাহ প্রিয় রাসুল ও মর্যাদাশীল হিসাবে মনে করব তা কখনো আল্লাহ সুবাহানহাল্লাহর পর্যায়ে বা আল্লাহ সুবাহ যে সমস্ত গুণের বৈশিষ্ট্যের অধিকারী সেগুলির ক্ষেত্রে তাকে কখনো আমরা নিয়ে যাব না ঠিক অনুর করব তিনি কখনো পৌঁছেননি এবং পৌঁছতেও পারেন না তিনি হলেন একজন বান্দা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল অনুরপ এই অধ্যায় থেকে আমরা আরো শিখতে সেটি হলো জান্নাতের প্রতিও আমাদেরকে আস্থাশীল হতে হবে আল্লাহ সুবাহ আল্লাহ যারা সৎকর্মশীল আল্লাহর তাহিদের উপর প্রতিষ্ঠিত রয়েছে তাদের জন্য আল্লাহ করে রেখেছেন আবার যারা তাওহিদের উপর থাকবে না সের লিপ্ত হয়ে যাবে আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন সেটিও রয়েছে। অনুরূপভাবে এ অধ্যায় থেকে আর আমরা অনেকগুলি বিষয় শিখতে পাই সেগুলি হচ্ছে যদি কোনো ব্যক্তির তাহিদের উপর সে প্রতিষ্ঠিত থাকতে পারে তার শের থেকে মুক্ত থাকতে পারে তাহলে তার অন্যান্য ত্রুটি থাকলেও অন্যান্য অপরাধ হলেও সেই শের অপরাধ যদি না হয় আল্লাহে পেয়েছি আল্লাহ রসুল্লাহাম বলছেন আমল যে ধরনের হোক না কেন যদি সে মুক্ত হয়ে থাকে তাহলে বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করবেন আসুন আমরা এই অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করে কিতাবের এই মূল্যবান প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি এবং থেকে বাঁচার চেষ্টা করি বেঁচে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে ধন্যবাদ যারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে কিতাবিদের দর্শ শুনছেন আল্লাহ আমাদের সবাইকে তার হেদায়তের পথে থাকার তৌফিক দান করুন আমিনালামাইকুমুল্লাহ আপনার আপনার পারে পারে করতে শূন্য এক এক তিন দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান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 जाना जाति रविवार सन्धार साढ़े पांच टाय सन्धार पांच टाय भारत